السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين ولا عدوان إلا على الظالمين واصلي واسلم على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد استي <تصفيق> بنگলার দরের কাচির সম্মানিত সুধী দর্শকবৃন্দ আপনাদের প্রিয় অনুষ্ঠান সমষ্টিkaj আলোচনা যার এর হল কি কল্যাণ সেই মূল প্রতিবাদ্য বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনায় আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো ইসলাম আল্লাহ প্রদত্ত দিন যখন একজন মানুষ বুঝবে যে ইসলাম আল্লাহ প্রদত্ত দিন আর এটাই একমাত্র দিন এটাই চূড়ান্ত দিন এটাই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নেই এই কথা ভালো করে তাকে বুঝতে হবে যখন একজন মানুষ বুঝবে তখন ইসলামের প্রতি অনুরাগী না হয়ে পারবে না সেই জন্য আমরা এই বিষয়টি আলোচনা যাচ্ছি তার ফলে আর কানুল ইসলাম কী সেটি বুঝতে আমার জন্য সহজ হবে সুদীয় দর্শক বৃন্দ আমরা আলোচনার জন্য যথারীতি স্টুডিওতে আমরা যে সমস্ত অতিথিদের সাথে আলোচনা করে থাকি চলুন না আমরা সবাই মিলে তাদের সাথে পরিচিত হই উপস্থাপনায় রয়েছে আমি আপনাদের ভাই হারুন হাসিন আর আমাদের সাথে যোগ দিয়েছেন এক জাকা আলেম তাদের মধ্যে আমরা পরিচয় হই প্রথমে আমার ডান দিকে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলমে দিন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সুধি পরিচিত হলাম অতিথিদের সাথে এবং জেনে নিলাম বিষয়টাও সেটি হল ইসলাম আল্লাহ প্রদত্ত দিন ইসলাম কি হয়তো বা অনেকে আমরা মনে করি ইসলাম মানে শান্তি হ্যাঁ ইসলাম শান্তি কিভাবে শান্তি এটি বুঝতে গেলে আমাদেরকে আসতে হবে ইসলাম এর সংজ্ঞায় তাই আমি আলোচনার সূত্রপাত করার জন্য আহ্বান জানাবো মুজাফর বিনসিমকে সেটা হলো ইসলাম কি ইসলাম আল্লাহ প্রদত্ত একটি জীবনবিধান যা সার্বজনীন ইসলাম শব্দটির উৎপত্তি সিলমন ধাতি থেকে যার অর্থ শান্তি আর আল ইসলাম শব্দ অর্থ হলো যে আপনি আত্মসমর্পণ করুন মানে আপনি মুসলিম হন আত্মসমর্পণ করুন আপনি আত্মসমর্পণ করুন এখানে একটা বিষয় আছে যে আত্মসমর্পণ বলতে কি বুঝায় এমন একটা উদাহরণ আল্লাহ দিচ্ছেন যে যখনই বললেন আসলিম আপনি মুসলিম হন এবং আত্মসমর্পণ করুন সঙ্গে সঙ্গে বললেন আসলাম তুল আলমী আসলে যখন ইসলাম আমি পাবো তখন ইসলামের আকাম বিধিবিধানগুলো সঙ্গে সঙ্গে আমি মেনে নিব আত্মসমর্পণ করব। আমি প্রশ্ন করবো না কেন করব কোথায় করব। কোন সময় করব কিভাবে করব আমি প্রথমত বলে নিষ আসলিম এখানে একটা বিষয় বলা যায় যে আগে মেনে নি ইসলাম যে আত্মসমর্পণ বিষয় আগে যদি স্বীকার করে নি তাহলে তার ফায়দা রয়েছে ইসলাম যে মেনে বিষয় সেটা আমরা একটা উদাহরণ এখানে এমন কিছু আমুলের কথা আপনি বলুন আমুল করলে আমি জাননাতে যাব তখন রসুল চারটা বিষয় বললেন তখন হজটা ফরজ হয়নি তা আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করবা। আল্লা কুসুম করে বলছে এর বেশিও করবো না কমও করবো না কেবল তিনি মেনে নিলেন স্বীকার দিলেন এরপরে যখন লোকটি যখন চলে যাচ্ছে তখন স্বীকারোক্তি দেওয়ার কারণে রসুল বলে খুশিত করলেন সুতরাং ইসলাম যে মেনে নেওয়ার বিষয় প্রথমত মেনে নিতে হবে এই তিনটাকে বাকিটা হলো আমলের বিষয় পরে জি আমরা যেটা স্পষ্ট জানতে পারলাম যে ইসলাম মানে বৈশ্যতা স্বীকার করা ইসলাম আল্লাহ আল্লাহরবুল আলমিন এর তহফিদ কি এবং তিনি যেগুলি মানতে বলেছেন সেগুলি মেনে নেওয়ার নাম হল ইসলাম আর যে ব্যক্তি ইসলাম মানবেন তিনি হবেন মুসলিম অর্থাৎ তিনি তাৎক্ষণিক বৈশ্যতা স্বীকার করবেন এই ক্ষেত্রে কোনো কালক্ষেপণ করবেন না যেমনটি দৃষ্টান্ত আমরা জানলাম কোরআন থিম থেকে ইব্রাহিম আলহ ইসলামের আদর্শের কথা তাকে যখন বলা হল আসলিম তিনি বললেন দুনিয়াতে কোনো বেহস্টি মানুষ দেখে সে যেন এই লোকটাকে দেখে নেই শুধু এর চেয়ে আর বিশেষ দিক দেখতে চান আমরা এ আরো যদি জানতে চাই তাহলে দেখব আমাদের এই উম্মতের একজন শ্রেষ্ঠ ব্যক্তি যাকে বলা হয় তার বেলায় রসুল্লাহ একই কথা বলেছেন যে আমি অন্যরা এটা কি লস কি দিলাম তখন তিনি সাথে সাথে জি কথা এসে গিয়েছে যে ইসলাম মূলত আল্লাহর কথা মেনে নেওয়া এবং আমরা আগেও বা আলোচনা করেছি মেনে নেওয়াটাই হলো মূলত মুমিনের দায়িত্ব জি এখানে প্রশ্ন কেন করবো কিভাবে করবো করলে কি লাভ এগুলো আসতে পারে ইব্রাহিম আলাহাল্লাম যখন আল্লাহ তালা কাছে প্রশ্ন করেছিলেন করান উল্লেখ করেছেন যে আল্লাহ আপনি কিভাবে জীবিত করবেন আল্লাহ বললেন আওয়ালাম তো তুমি কি বিশ্বাস করো তিনি কি বললেন অবশ্যই বিশ্বাস করি তবে তারপর মেনে নেওয়ার পরে এখানে সবচেয়ে বড় যেটা সমস্যা হয় আমাদের সাধারণ মানুষদের ভিতরে আমরা তখন ধর্ম বলি প্রথম কথা আমরা ধর্ম পালন করি অনেক ধর্ম সমাজে আছে এখানে দুটো সমস্যা তৈরি হয় আমরা কখনো শুধুমাত্র আমাদের দিনটাকে ইসলাম মনে করি অন্যান্য ধর্মে কে কোনোটা খ্রিস্ট ধর্ম কোনো ইহদী ধর্ম মনে করি এটা কিন্তু ইসলামের শিক্ষা হলো যে আদম থেকে আমাদের মতো সকল নবীর ধর্মই ছিল ইসলাম তবে মানুষের একটা বিকৃত করেছে এখানে আর একটা বড় ভয়ঙ্কর সমস্যা সেটা হচ্ছে যে আজকাল আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা সিদ্ধান্ত নিয়েছেন এটা উনিশশো সালে আমেরিকায় কলারোডো স্টেটে তারা একটা মিটিং করছিলেন নর্থ আমেরিকান কনফারেন্স অন এভানজুলাইজেশন অব মুসলিমস মুসলমানদের কিভাবে খ্রিস্টান বানাতে হবে এই বিষয়ক মহাসম্মেলন এই সম্মেলনে তারা সিদ্ধান্ত নেন আগামী অর্ধ শতাব্দীর ভিতরে বাংলাদেশকে খ্রিস্টান প্রধান দেশে তৈরি করতে হোক এই উদ্দেশ্যে তারা ইসলামী পরিভাষা ব্যবহার করছেন এখন তারা বলছেন আমরা মুসলিম কোরআনে আসেনা সব ধর্ম ইসলাম আমাদের খ্রিস্টান আমরাও মুসলমান আমরা ইসাই মুসলমান আর সব ধর্মই তো ঠিক বরং তারা আরো অনেক বেশি কিছু বলার চেষ্টা করছেন কিন্তু মূল যেটা হচ্ছে আমাদের মানুষদের ভিতরে সাধারণ উন্মতের ভিতরে একটা কথা প্রচার করে সব ধর্মই ঠিক এই বিষয়টা ভয়ঙ্কর যে দিকটা সেটা হলো যদি আমরা বলি একবার আমরা এ বিষয়ে আলোচনা করতে বলেছিলাম সব ধর্ম যদি ঠিক হয় তাহলে পরে বিশ্বের সবচেয়ে বড় মহা অপরাধী হবেন নবীগল কারণ ইহুদি ধর্ম যদি ঠিক থাকতো তো ইসামোসে এসে নতুন একটা ধর্ম এনে এই নতুন দিনের প্রচারের কি দরকার ছিল এখানে যে ভুলটা আমরা করি ইসলাম প্রথম ধর্ম যে ধর্ম সকল ধর্মের আচরণের স্বীকৃতি দিয়েছে চয়েস দিয়েছে তুমি তোমার ধর্ম পালন করতে পারো অন্য কোন ধর্মের আগে দিন আমরা বাইবেল পড়লে দেখতে পাই সেখানে অন্য ধর্মের ধর্মশালা ভেঙে ফেলতে অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে এটা তোমার চয়েস কিন্তু যে কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র সেই ব্যক্তি প্রথমত কোরআন কে অস্বীকার করলেন কারণ আল্লাহ বলছেন যদি কেউ ইসলাম ছাড়া অন্য ধর্ম অনুসন্ধানকে আল্লাহ কবুল করবেন না আমরা মনে বলছি কবুল করো দ্বিতীয়ত এটা অনেকেই বলেন আমরা সব ধর্ম বিশ্বাস করি এই সব ধর্মে বিশ্বাস করে যে বলেন তিনি হয় অথবা ধর্ম জানেন না যদি কেউ বলে আমি খ্রিস্ট ধর্ম বিশ্বাস করি ইহুদি ধর্ম বিশ্বাস করি ইসলাম ধর্ম বিশ্বাস করি তিনি হয় কোন ধর্ম আনেন না অথবা জানেন না কারণ ইহুদি ধর্ম বিশ্বাস করা হচ্ছে যে খ্রিস্ট ধর্ম ঠিক নয় ইসলাম ধর্ম ঠিক নয় খ্রিস্ট ধর্মে বিশ্বাস করা হচ্ছে ইহুদি ধর্ম ঠিক নয় ইসলাম ধর্ম ঠিক নয় অন্য কোন ধর্ম ঠিক নয় যতক্ষণ যিস্টকে ত্রাণ কর্তা বিশ্বাস কর ততক্ষণ কেউ মুক্তি পাবে না কাজেই যদি কোনো প্রচারক কথা বলেন আমরা সব ধর্ম বিশ্বাস করি। তিনি প্রচারকি জাহাঙ্গীর শুধু ও দর্শক বৃন্দ এ বিষয়ে আলোচনা আরো হবে সময় হলো একটু বিরতির আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি আপনারা কেউ দূরে যাবেন না আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন সালাম আলাইকুম रसूल सल्लाम स्वास्थ्य और अवसर ए दूटी अनुग्रह बेपार अधिकांश मानुष अवहला সে বুহারি সপ্তম খন্ড মন গলানো অধ্যায়ে হাতির সংখ্যা ছ হাজার চারশো ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন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 आज रत साढ़े सात टाए पुन सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगलाय ঠিক একই ভাবে মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে আলাইকুম বিরতির পর পুনরায় শুধু দর্শকদেরকে প্রাণডালা শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এই অনুষ্ঠানে আমরা যেটা আলোচনা করতেছিলাম তখন অতিথি আলোচনা করছিলেন যে কেউ যদি বলে সকল ধর্মই ঠিক তাহলে হয় সে জাহেল ধর্মের কোনো জ্ঞান নেই অতবা সে হচ্ছে বড় প্রতারক সকলকে সন্তুষ্ট করে স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে অথচ কাউকে খুশি করতে পারছে না নিজেও প্রতারিত হচ্ছে জাতিকেও বিভ্রান্ত করছে সে প্রসঙ্গে আলোচনা করছেন ডক্টর সাহেব জি এই আমরা সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতা দিতে আল্লাহ ব্যদ্ধ আল্লাহর আনকারি মে মুসলমানদের নির্দেশ দিচ্ছে আল্লাহ বলছেন সাথে আহলে কেতাবের সাথে ধর্মীয় বিতর্ক যে কোনো ব্যাপারে শোভনীয় উত্তম আচরণ ছাড়া করবে না আমরা তাদের সাথে উত্তম আচরণ করতে তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে বাধ্য কিন্তু এর অর্থ এই নয় যে আমরা তাদের ধর্মকে সত্য বলে বিশ্বাস করবো এটা করব গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা বুঝি যে আমরা অন্য দলের মাহপিল করতে অনুষ্ঠান করতে দেবেন সরকারের নীতি নির্ধারকরা রাজনীতিবিদরা মন্ত্রীরা বিরুদ্ধমত প্রকাশের স্বাধীনতা দিতে সব ধর্মের ব্যাপারে সমান ধারণা রাখা এটা বোধ উদারতা আমরা এটাকে মানসিক উদারতা মনে করি আমরা মনে করি যে একটি ধর্মে শুধু বিশ্বাস করা এটা বোধ হয় হয়ে যায় আসলে আপনি বিষয়টি খুব চমৎকার বলেছেন যে সব ধর্মীয় স্বাধীনতা দেওয়া এটা এক জিনিস আর সব ধর্মকে মেনে নেওয়া জিনিস ধর্মীয় স্বাধীনতা আল্লাহ নির্দেশি করবে আল্লাহ আল্লাহ কাউকে বাধ্য করতে বলেননি ইসলামী আসার জন্য আল্লাহ বলেই হবে। আল্লাখ আল্লাহর আলম স্বাধীনতা আল্লাহতা দিয়েছেন কিন্তু আবার দুই পথের পরিণাম কোনটার কি পরিণাম সেটা আল্লাহ বলে অতএব ধর্মীয় স্বাধীনতা উদারতার নামে সব ধর্মকে সঠিক বলা এটা কুকুর এটা আরো সহজে বুঝতে পারি আমরা গণতান্ত্রিক উদারতা তো আমাদের সমাজ এখন বিশ্বে মডেল গণতান্ত্রিক উদারতার মানে বিরুদ্ধ মতকে কথা বলার সুযোগ দিতে হবে তার প্রচারের সুযোগ দিতে হবে। কিন্তু এর অর্থ কি এই যে আমি সাথে হব তার মেনে করে বিরুদ্ধে আমরা শুরুতে যেতে পারে এ ব্যাপারে ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে যেটা আসছে যখন আল্লাহ রব আলের কাছে মনোনীত দিন হলো ইসলাম এটা আগে প্রথমে বুঝতে হবে তাহলে আমার কাছে বলছেন আল্লাহ প্রেরণ করেছিলেন হুদা এবং হক দ্বারা হেদায়ত এবং সত্য দিন দ্বারা কেন সবগুলোর উপরে প্রাধান্য দেওয়ার জন্য দুই নম্বর ইমানগত দিক থেকে কোন ধর্মকে বিশ্বাস করব না কারণ হলো তাহু আল্লাহ বলছেন দিনের ব্যাপারে কোন রকম জবরদস্তি নাই আমাকে আগে করতে হবে যাবতীয় থিউরির বিরুদ্ধে মতবদের বিরুদ্ধে তারপরে বিল্লা আমি শুধু ধর্মকে গ্রহণ করব এটাই আমার দায়িত্ব শেষ হয়ে গেলে এমনটা নয় বরং অন্য যত ধর্ম প্রচলিত আছে আমি সেইগুলোর আল্লাহ রাবুল শর্ত করছেন প্রথম শর্ত হলো যে ব্যক্তি কুফুরি কে অস্বীকার করবে তার আগে নয় তাহলে স্পষ্ট হলো আমাদের কাছে যে ইসলাম মেনে নেওয়ার পাশাপাশি আমাকে যাবতীয় মতবাদ থিওরির বিরুদ্ধে কুফুরি করতে হবে তিন নম্বর বিষয় হলো যে আমাকে অন্য ধর্মগুলের উপরে ইসলামকে বিজয়ী করার প্রচেষ্টা মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহর কেন প্রেরণ করলেন তার ঈসা আলাহাল্লামের আগে ছিল মুসাল্লাম তার ধর্ম যদি থাকবে তাহলে ঈসা আলাহিসাল্লামকে কেন আল্লাহ প্রেরণ করলেন এটা প্রমাণিত হয় যে ধর্ম থাকবে যেটা এই যে সব ধর্মের প্রকার প্রতারণা যার মাধ্যমে মানুষকে উদাসীনতা তো বটেই এটা হলো শৈতানের অপকৌশল বেইমান করা এক ব্যক্তি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন করেন কিন্তু তিনি বিশ্বাস করেন যে কোনো একটা করলে তিনি হজ নামাজ রোজা সব সহ কাফের কারণ তিনি কোরআনকে অবিশ্বাস করেছেন রসুল্লাহামকে অবিশ্বাস করেছেন ঠিক আমরা বাস্তব জগত একটা অদ্ভুত জিনিস দেখি আমরা রাজনৈতিকভাবে এক দলের লোক অন্য দলের রাজনৈতিক উৎসবে যায় না তাদের উৎসব করার সুযোগটা দেয় লক্ষ্য করেন আমরা প্রায় বলি যে অনুষ্ঠান অমুক ধর্মের আনন্দ সকল ধর্ম আমরা আল্লাহ এমন যদি হয় যে আমার পিতাকে গালি দেওয়া হচ্ছে এটা উৎসবে উৎসবের নামে হোক কিন্তু মূল কাজটা হলো আমার রবের প্রতি কুফুরি শিল্প আমার রসুল সাল্লামের অবমাননা সেখানে আমি আনন্দ বলে মনে করলেই তো আমি এই সমস্যাটা যে জন্য হয়েছে আমরা আসলে মুসলিম বাই চান্স মুসলিম বাই চয়েস না আমরা যদি ইসলাম বুঝতাম কি তাহলে অন্য সমস্ত ধর্মের সঙ্গে ইসলামের পার্থক্যটা আমরা বুঝতে পারতাম কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা ইসলামকে শিখি নাই জানি নাই যার কারণে আমাদের ইসলামের হুজুরা একটু সংকীর্ণ করছে কেন কিন্তু অন্যান্য ধর্মের সংকীর্ণতা যে কত বেশি এটা ধর্মগ্রন্থ পড়লে ধর্মগুরুদের কাছে বসলে আপনি আরো ভালো জানতে পারবেন উপাস বিরুদ্ধে কার্টুন তৈরি করেননি তাদের ধর্মগ্রন্থকে অবনামনা করতে উৎসাহ দেননি এটা মুসলমানদের ফেতরাতি প্রকৃতিগত স্বভাব জাত উদারতা এর আজকে উদারতার কথা বলছেন তারাই কিন্তু মুখে বলি তা না কাজে যেটা আপনি একটু আগে বলছিলেন অনেক মুসলিম নন এরকম অনেক ধর্মের উৎসবে দেখা যায় মুসলমানরা যায় আজকাল এবং শুধু যান না সেখানে গিয়ে রীতিমতো মিডিয়াকে বিভিন্ন কে তার খুব ভালো লাগছে একটা ইবাদ কিন্তু অন্য কোন ধর্মের অনুসারে কি আমরা ধন্যবাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ধন্যবাদ প্রদর্শক আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমাদের কাছে এটা স্পষ্ট হয়েছে যে আল্লাহ প্রদত্ত দিন হলো ইসলাম আর এর বাইরে যত দিন আছে সেগুলি মানবরচিত অথবা ইসলামকে বিকৃত করে যে ধর্মগুলি আছে যেগুলি আল্লাহ রব্হম ব্যান করে দিয়েছেন আর একমাত্র মহানবী মোহাম্মদ সাল্লিনটা জারি রেখেছেন সেটাই হলো প্রকৃত ইসলাম এটাই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ দিন এই উপলব্ধি যদি আমাদের ভিতরে আসে তাহলে আমরা প্রত্যেকে তার ধর্মপ্রাণের স্বাধীনতা দেব কিন্তু তার ধর্মকে আমরা বিশ্বাস করে নিয়ে একরকম মিক্সার তৈরি করে ফেলবো এই জগাকে চুরি কখনো ইসলাম মেনে নেই না আসুন আমরা সত্যকে উপলব্ধি করি হককে বুঝি এবং ইসলাম যে আমাদের জন্য ইহুকালীন কল্যাণ পারি মুক্তির একমাত্র পথ সেটা উপলব্ধি করে তার شككا وبرشككني أمريك يا شيء الله رب العالمين أمد شكلك توبينكم آمين سبحانك الله بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته निकट दिन इसलम इसलिए कुरानी कार्यक्रम क्यों करके निश्चित कर जिन्हें खेल जमीन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 ंदरता टीका रखते ठीक तेम इमानल परिचर्या छा ममिनो तर लक्ष्य उद्देश्य पुजते माध्यम सल्लासल्लम रेखे जावा रिया दर्शे थकुन देखीन कल सन्दा छटा सम्प्रचार दुपुर बारोटाये